और एटीय आल्लार निदर्शन समूह एक तुमरा देखते भूमि शुष्क शष्य हीन पड़े आतपर जेईम्रानी बर्षण करी अकस्त अंकुरुद्गमे सुसज्जित उठे जल्लाह मृतभूमि जीवंत करश्चित भाव मृत दे के जीवनदान कर सबकिम পরিবেশিত হবে পৃথিবীর ইনশা আল্লাহ এই সিরাতে ইসলাম পূর্ববর্তী আরবের অবস্থা থেকে শুরু করে আলোচনা করা হবে রাসুরুল্লাহর জন্ম তার নবুয়া, দাওয়াহ হিজরা এবং জিহাদের কাহিনী এই সুদীর্ঘ সময় প্রবাহের কাহিনীগুলোই শুধু নয় বরং এর সাথে জড়িত মানুষগুলো তাদের আবেগ অনুভূতি আর শিক্ষাগুলো এই আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই মোহাম্মদ ও আইলা نِيمًا وَبَشِّرِ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ اللَّهِ فَضْلًا كَبِيرًا وَلَا تُطِعْ كَافِرِينَ وَنَافِقِينَ وَدَعْ أَذَاهُمْ وَتَرَكِ الْعَلَى اللَّهُ وَكَفَى بِاللَّهِ وكيلا الرسول এই الله عليه হচ্ছে আমরা কথা বলব সেই মানুষটিকে নিয়ে যাকে আল্লাহ আজ তোয়াজ আল বলেছেন রহমত আল্লী আয়লা নীন যিনি ছিলেন সমগ্র বিশ্বজগতের জন্য রহমত তিনি হলেন সেই মানুষ যাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে আল্লাহ তালার বান্দারা সবচেয়ে বেশি ভালোবাসে আসমান জমিনে অতীত আর ভবিষ্যতে দুনিয়া আর আখিরাতে সবচেয়ে বেশি প্রশংসিত মহিমান্বিত মানুষটি হলেন আল্লাহর প্রেরিত শেষ নবী ও রসুল মুহম্মদ সাল্লাহ আলিহাস্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম এই মানুষকে জানার জন্য তাকে ভালোবাসার জন্য এবং তার সাথে জান্নাতে থাকার প্রয়াস হিসাবে আমাদের এই লেকচার সিরিজ সিরা আল্লাহ আল্লাহআালার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের এই কাজে তার রহমত বর্ষণ করেন আমরা যা শিখবো তা থেকে যেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে উপকৃত হওয়ার তফরিক দেন जानकारी कल्याण ज्ञान दान, के जैनो के तादेर दान तार कर दान करना थारे दें अल्लाह सुबहान तला নিঃসন্দেহ আল্লাহ নিকট গ্রহণযোগ ইসন الله লিম্ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা আহ একুশ আল্লাহ তালা মুসলিমদের জন্য যে জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন তা হল ইসলাম ইসলাম হল আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন মুসলিমরা কখনোই সফল হতে পারবে না যদি না তারা ইসলামকে আঁকড়ে ধরে ইসলামকে তাদের জীবন ব্যবস্থার মূল সূত্র হিসেবে গ্রহণ করে বর্তমান সময়ে মুসলিমদের অবমাননা আর লাঞ্ছনার একটাই কারণ তা হল ইসলাম থেকে আমাদের দূরে সরে আসা মুসলিমরা যদি আবার তাদের গৌরব আর মর্যাদার সময় ফিরে পেতে চায় তাহলে বিজ্ঞান বা গণতন্ত্র নয় জাতীয়তাবাদ কিংবা সেকুলারিজম নয় তাদের প্রত্যাবর্তন করতে হবে ইসলামে আর ইসলামে পুনর্জাগরণ কখনোই সম্ভব নয় যদি না আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহিস্লামের জীবন সম্পর্কে জানি এবং তার আদর্শের অনুসরণ করি আল্লাহ আল্লাহআ রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে বলেছেন সিরাজাম সিরাজমনিরা এক আলোক দীপ্ত প্রদীপ মানবজাতির জাতির বেঁচে থাকার জন্য যেমন সূর্যের আলো চাই তেমনি তাদের সঠিক পথে পরিচালিত হতে চাই আল্লাহর রসুল সাল্লাহু আলিহাসাল্লামের হৃদায়তের আলো তিনি হলেন উসওয়া ই হাসানা মানব জন্য উত্তম আদর্শ সিরাতের মূল কাহিনীতে প্রবেশ করার আগে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লামের শ্রেষ্ঠত্ব এবং বিশেষত্ব সম্পর্কে কিছু না জানলেই নয় আমরা সবাই জানি আল্লাহ রসুল ছিলেন সকল নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠ। তার মর্যাদা এতটাই উপরে যে আমরা যতই তার প্রশংসা করি না কেন কখনো আমরা তার যথাযথ কদর করতে পারব না তাই আমরা একটি হাদিস শুনব যা শুনলে আমরা অন্তত আল্লাহ রসুল সাল্লা আলিহ্লামের উচ্চ মর্যাদা ও সম্মানিত অবস্থা সম্পর্কে অন্তত ধারণা করতে পারি কেয়ামত দিবসের কথা মুসলিম কাফি নির্বিশেষে সকলে অনুধাবন করবে ইসলাম ছিল সত্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দীর্ঘ সময়ে হাসরে ময়দানে দাঁড়িয়ে থেকে মানুষ অধৈর্য হয়ে পড়বে তাই তারা আদি পিতা আদম আলাইসালাতামের কাছে গিয়ে বলবে হে আদম আপনি আমাদের পিতা আল্লাহ সোহান ওয়া তালা তার রুহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছিলেন আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সন্তানদের কি অবস্থা অর্থাৎ মানুষ আদম গিয়ে আল্লাহর কাছে বিচার শুরু করার অনুরোধ জানাতে বলবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলবে কিন্তু আদম আলাহ ইসলাম বলবেন আমি এমন একটা গুণ করেছি যা করা আমার উচিত হয়নি তাই আমি নিজেকে নিয়ে চিন্তিত তিনি বলবেন ইয়ানসি ইয়ানসি অর্থাৎ আমার কি হবে আমার কি হবে তখন সব মানুষ যাবে নূহ আলাইসালামের কাছে কিন্তু তিনিও বলবেন আল্লাহ আমাকে কারো জন্য সুপারিশ করতে নিষেধ করেছিলেন কিন্তু আমি আমার পুত্রের জন্য সুপারিশ করে তার অবাধ্যতা করে ফেলেছি অর্থাৎ নূহ আলাইহাম নিজেকে নিয়ে দুশ্চিন্তায় থাকবেন তিনিও বলতে থাকবেন ইয়া নফসি ইয়া নফসি এরপর তারা যাবে ইব্রাহিম আলহ্লা তারা তাকে অনুরোধ করবে যেন তিনি তাদের হয়ে আল্লাহর কাছে অনুরোধ করেন বিচার দিবসের ফয়সালা শুরু করেন কিন্তু ইব্রাহিম আলাই্লাম বলবেন আমি তিনবার মিথ্যা বলেছি যদিও প্রকৃতপক্ষে তিনি মিথ্যা বলেননি কিন্তু তারপরেও দুশ্চিন্তা ছিলেন প্রথম মিথ্যাটি হল সেই রাতে যেদিন ইব্রাহিম আলাহিস্লামের জাতি উৎসব উদযাপনে বেরিয়েছিল কিন্তু ইব্রাহিম আলাহাম তাদের সাথে যেতে চাননি তাই অজুহাত হিসেবে বলেছিলেন আমি অসুস্থ তারা ভাবল ইব্রাহিম আলাহাম শারীরিক ভাবে অসুস্থ কিন্তু ইব্রাহিম আলাহাম বোঝাতে চেয়েছিলেন তিনি তাদের অর্থহীন শিরকী কার্যকলাপে মানসিকভাবে অসুস্থ বোধ করছিলেন দ্বিতীয় মিথ্যাটি ছিল তখন যখন ইব্রাহিম আলাহিসাল্লাম সব মূর্তি ভেঙে সবচেয়ে বড় মূর্তিটির কাঁধে কোড়াল ঝুলিয়ে রাখলেন লোকজন ফিরে এসে জিজ্ঞাসাবাদ করায় ইব্রাহিম আলাহাম উত্তর দিয়েছিলেন সবচেয়ে বড় মূর্তিটা এটা করেছে তাদের সামনে মূর্তি পূজার অসারতা তুলে ধরতে তিনি এভাবে কথাটি বলেছিলেন আর সর্বশেষই ছিল যখন তিনি তার স্ত্রীকে রাজার হাত থেকে বাঁচানোর জন্য বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন বোন বলতে তিনি তিনের বোন হিসেবে বুঝিয়েছেন যাই হোক এরপর সবাই ছুটে যাবে মূসা আলহ ইসালাতসালামের কাছে কিন্তু তিনি তাদের অনুরোধ ফিরিয়ে দেবেন এই কথা বলে আমি রাগের মাথায় একজনকে খুন করেছিলাম এরপর যখন মানুষ ঈসা আলাহিসাল্লা সালামের কাছে যাবে তিনি বলবেন তিনি এর যোগ্য নন কেননা তার লোকেরা ত্রিতত্ত্ববাদের অনুসরণ করেছে এরপর সকলে আল্লা রসুল মুহাম্মদ সাল্লাস্লামের কাছে যাবে তার কাছে গিয়ে অনুরোধ করবেন যেন তিনি সকলের মধ্যস্থতাকারী হন মানব জাতির প্রতিনিধি হিসাবে আল্লাহ সুহানওয়ালার কাছে গিয়ে অনুরোধ করবেন যেন কেয়ামত শুরু করা হয় কেয়ামতের দিন হবে খুব কঠিন সূর্য থাকবে মানুষের মাথার কাছে মুসলিম কাকে নির্বিশেষে বলবেন আনা লাহা আনা লাহা অর্থাৎ আমি পারব আমি মাহমুদা। আশা করা যায় তোমাদের রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন মাকাম আল মাহমুদে সুরা ইসরা আয়াতাম আল আল-মাকাম মাহমুদ হল একটি স্টেশন যে স্টেশনে থাকবেন কেবল মুহমদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এটি হলো এক সম্মানিত ও প্রশংসিত স্থান আর কেউ এই সম্মান ও প্রশংসার ভাগিদার হবেন। না এরপর তিনি সমগ্র মানবজাতির হয়ে মধ্যস্থতা করবেন যেন তাদের উপর থেকে বিচার দিবসের কষ্ট কিছুটা লাগু হয় সমগ্র মানবজাতি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের প্রশংসা করবে এই দুনিয়াতে যারা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে অস্বীকার করেছে তাকে ঘৃণা করেছে মিথ্যাচার করেছে তারাও সেদিন আল্লাহ রসুলের প্রশংসা করবে আল্লাহ রসুল হলেন শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না তিনি হলেন একমাত্র নবী যাকে সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে তিনি ছাড়া আর যত নবী বা রাসুল এসেছেন তারা এসেছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য নির্দিষ্ট একটি জাতির জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলয় স্থান কাল পাত্রের সীমা ছাড়িয়ে সকল যুগের সকল প্রজন্মের জন্য এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের উম্মাহ হচ্ছে সংখ্যার দিক থেকে সর্ববৃহৎ উম্মাহ এবং গুণে মানে সেরা উম্মাহ আল ইসরাওয়াল মেয়েরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তার উম্মার আকার দেখানো হয়েছিল সেই উম্মাহ ছিল বিশাল পুরো দিগন্ত জুড়ে বিস্তৃত তাকে দেয়া হয়েছে সবচেয়ে সেরা মজিজা সেটা হল কোনো আন অন্য নবীদের ক্ষেত্রে যে মুজিজা দেয়া হয়েছিল সেগুলো আমরা কোনো আনে জেনেছি কিন্তু সেগুলো আমরা নিজের চোখে দেখতে পাই না কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লামকে এমন একটি মজিজা দেয়া হয়েছে যেটি আমরা নিজের চোখে দেখতে পাই আর কোনো নবীর ক্ষেত্রে এমনটি হয়নি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হলেন সেই নবী যিনি সাত আসমানের ওপরে আরোহণ করে আল্লাহ সুবাহওয়াত আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন এই মর্যাদা অন্য কোনো নবীকে দেয়া হয়নি মুসা আলাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন সত্য কিন্তু সেটি ছিল দুনিয়ার বুকে কথোপকথন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া আল ইসরা ওয়াল মেয়েরাজে তিনি নবীদের সাথে সাক্ষাৎ করেছেন তার ইমামতিতে অন্য নবীরা সকলে সালাক আদায় করেছেন তিনি আল্লাহর সাথে কথা বলেছেন জান্নাত ও জাহার্নাম তাকে দেখানো হয়েছে এই অনন্য মর্যাদা কেবল আল্লাহ রসুল মুহম সাল্লাহ আলহামের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সব কিছুতেই প্রথম স্থানে থাকবেন তিনি হবেন সবার নেতা আনা সৈদ কেয়ামা কেয়ামন দিবসে আমি হবো মানব নেতা কেয়ামতের দিন সবার আগে যাকে উত্থিত করা হবে তিনি হলেন আমাদের রসুল সাল্লাহ আলীহাসাল্লাম আর তারপরেই মানব জাতির পুনরুত্থান শুরু হবে যে কারণে তার একটি নাম হলো আল হাসি বা জড়কারী সবার আগে যিনি মানুষের হয়ে মধ্যস্থতা করবেন তিনি হলেন আমাদের রসুল সাল্লাহু আলি ওয়সাল্লাম তার সাফাত ছাড়া কোনো মিন জান্নাতে প্রবেশ করতে পারবে না তিনি মানুষের জন্য এত বেশি সাফায়াত করবেন যার সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না ক্যামত দিবসে যিনি সবার আগে পুলসিরাতে পার হবেন তিনি হলেন আমাদের রসুল সাল্লু আলি আসাল্লাম জান্নাতের দরজাগুলো যার নামে খুলে যাবে জান্নাতের সর্বপ্রথম যার প্রবেশ ঘটবে তিনি হলেন আমাদের রসুল সাল্লাহু আলি এমন কি তার উন্মতি অন্য সব উন্মতের আগে জান্নাতে প্রবেশ করবে আল্লা সুবানা তার জন্য রেখেছেন এক বিশেষ নদী যার নাম আল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি সুরা আল কাউসার আয়াত এক সেই নদীর তীর হবে স্বর্ণে আর সেই নদীর বিছানা হবে মুক্তা আর চুনি পাথরের সেই নদীর পানি হবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি ঘ্রাণ হবে মেস্কের চাইতেও সুবাসিত জান্নাতে আল্লা রসুল সাল্লাহামের স্থান হবে সর্বোচ্চেরও সর্বোচ্চে আল ওয়াসিলা তার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব হবে পুরো সৃষ্টি জগতের সব কিছুর ওপরে আলফাদিলা আল ফিরতাউস হল জান্নাতের সর্বোচ্চ পর্যায় আর ফিরতাউসের সর্বোচ্চ পর্যায় হলো আল ওয়াসিলা জান্নাতকে তুলনা করা যেতে পারে পিরামিদের সাথে জান্নাতের ওপরে যত ওঠা যায় সেখানে মানুষের সংখ্যা তত কমতে থাকে জান্নাতের একদম উঁচুতে এমন একটি স্তর থাকবে যেটাকে বলা হয় আল ওয়াসিলা যেটি হবে আল্লাহ নিচে আর এই আল ওয়াসিলাতে থাকার জন্য যে অনন্য সম্মান তা আল্লাহ কেবল তার একজন বান্দাকেই দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের রসুল সাল্লাহ আলহ্লাম আমরা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের ঘটনাগুলো শুনি তখন স্বাভাবিকভাবেই আমাদের দেখতে ইচ্ছে করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন কেমন ছিলেন তার ব্যক্তিত্ব এই বিষয়গুলো আমরা বিশদভাবে জানতে পারবো সামাইলের কিতাবে সিরাতে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয় না সিরাতে মূলত আলোচনা করা হয় প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম নবুয় দাওয়া, মদিনায় হিজরত জিহাদ এবং সর্বশেষে তার মৃত্যু তবু আমরা এই পর্বে খুব সংক্ষেপে আল্লাহ রসুল সাল্লাহামের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এবং বাহ্যিক অবয়ব নিয়ে আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাহ ছিলেন এমন একজন মানুষ যাকে সাহাবারা এত বেশি ভালোবাসতেন যে তারা তার দিকে তাকাতে পারতেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি তাদের তীব্র ভালোবাসার কারণে তারা তাকে দেখতে চাইতেন কিন্তু প্রবল ভক্তির কারণে তারা তাদের নিজেদের দৃষ্টি নামিয়ে ফেলতে বাধ্য হতেন বিষয়টি সবচেয়ে সুন্দর করে বর্ণনা করেছেন সাহাবি আমার ইবনাল আস রাজি আল্লাহ তিনি বলেন তার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ এতটাই তীব্র ছিল যে আমি কখনো তার দিকে চোখ তুলে দেখাতে পারিনি কেউ যদি আমাকে তার দৈহিক ষষ্ঠ বর্ণনা করার জন্য অনুরোধ করত আমি সেটা বর্ণনা করতে পারতাম না আর তাই সাহাবিরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চেহারাকে বর্ণনা করেছেন সূর্যের সাথে তুলনা দিয়ে কখনো আবার তুলনা করেছেন এক ফালি চাঁদের সাথে একটি মজার বর্ণনা আমরা পাই যাবি ইবনে সামুরা রদিয়াল্লা আহ থেকে তিনি বলেন এক ভরা পূর্ণিমার রাতে বাসা থেকে বের হলেন হঠাৎ আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের দেখা পেলে। তার ভাষায় আমি একবার চাঁদের দিকে তাকালাম আর একবার আল্লাহ রসুলের দিকে তাকালাম আমার কাছে মনে হল আল্লাহ রসুলের মুখখানি ভরা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর যেহেতু আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের কাছে সাহাবিরা তাকে খুব ভালোবাসতেন এবং গভীরভাবে শ্রদ্ধা করতেন তাই রসুলসাল্লা আলাইস্লাম কেমন ছিলেন এ ব্যাপারে সিনিয়র সাহাবিদের কাছ থেকে তেমন কোন বর্ণনা পাওয়া যায় না এ সংক্রান্ত বেশিরভাগ বর্ণনা তরুণ সাহাবি অথবা যারা পরে ইসলাম গ্রহণ করেছেন তাদের থেকে পাওয়া যায় তবে সবচেয়ে বিখ্যাত যে বর্ণনাটি আছে সেটি হল উম্মে মাবাদের আবাদের সম্ভবত এটি সবচেয়ে বেশি সবিস্তারে বর্ণিত এবং সবচেয়ে সুন্দর উম্মে মাবাদ খুব অল্প সময়ের জন্য আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামকে দেখেছিলেন কিন্তু এর পরেও সবচেয়ে বিস্তারিত বর্ণনা আমরা তার কাছ থেকে পাই এর কারণ সম্ভবত এটাই যে যখন তিনি আল্লা রসুল সাল্লা আলাই সাল্লামকে দেখেছিলেন তখন তিনি জানতেন না যে তিনি হচ্ছেন আল্লাহ রসুল আর তাই হয়তো খুঁটিনাটি সবকিছু তিনি পর্যবেক্ষণ করেছিলেন উম্মে মাবাদের মূল ঘটনা ইনশাল্লাহ আমরা পরে বর্ণনা করব আপাতত আমরা শুধু তার দেয়া বর্ণনাটুকুই উল্লেখ করছি রসুল সম্পর্কে তিনি বলেন আমি তাকে দেখেছি উজ্জ্বল দীপ্ত চেহারা সুন্দর তার গরম সুদর্শন মুখশ্রী ছিপছিপে সরে মাথাটা খুব ছোট নয় বরং তিনি দেখতে অভিজাত এবং সুপুরুষ চোখ দুটো ঘন কালো পাপড়িগুলো টানা টানা বুদ্ধিদিত্য চেহারা ভরাট কণ্ঠস্বর ভ্রুজগল উঁচু আর ধনুকের মতো বাঁকানো চুলগুলো পরিপাটি তার গ্রীপা বিস্তৃত দাড়িটা বেশ ঘন তার গাম্ভীর্য তার আত্মমর্যাদা প্রকাশ করে তার কথা বুদ্ধিমত্তার পরিচয় গ্রহণ করে তার কথাগুলো মনোমুগ্ধকর আর ত্রিল, চটুল কিংবা ফেলনা নয় তার প্রতিটা শব্দ যেন সুতোয় বাধা মুক্তর মতো মশ দূর থেকে তাকে দেখতে যেমন উজ্জ্বল আর আকর্ষণীয় কাছ থেকে দেখলো তাকে সবচেয়ে সুদর্শন লাগে উচ্চতায় তিনি মাঝারি। খুব লম্বাও নন আবার খাটোও নন বাকি দুজনের মাঝে তিনি উঁচু বৃক্ষের শাখার মতো তবে তিনজনের মাঝে তিনি সবচেয়ে সুন্দর তিনি ছিলেন তার সঙ্গীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তিনি যখন কথা বলতেন তারা মন দিয়ে শুনত তিনি যখন কোনো আদেশ দিতেন তা পালন করতে তারা ছুটে যেত তিনি কখনো মুখ গোমরা করেননি আর কেউ একবারও তার কথা বিরোধিতা করেনি এবার আসা যাক রসুল্লা সাল্লামের ব্যক্তিত্বের আলোচনায় আমরা দেখি প্রতিটি মানুষের মধ্যে সাধারণত একটি বা দুটি বৈশিষ্ট্য মুখ্য থাকে আর বাকিগুলো থাকে গৌণ কিন্তু আল্লাহ রসুল সাল্লাইের মধ্যে যা কিছু ভালো তার সব কিছুর সুষম বিন্যাস ঘটেছে যেমন তিনি যখন মানুষকে শিক্ষা দিয়েছেন তখন একজন শিক্ষকের মতো করে শিখিয়েছেন যাদের তিনি শিখিয়েছিলেন সেই সাহাবারা এক একজন পরবর্তী জীবন হয়েছে লেজেন্ড যখন তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন তিনি ছিলেন একজন চমৎকার বক্তা শুধু আল্লাহ রসুল সাল্লু আলাইস্লামের সাথে খানিক্ষণ কথা বলেই মানুষ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে এমনটা আমরা বারবার দেখতে পাই যখন তিনি মানুষকে নেতৃত্ব দিয়েছেন তখন তিনি জানতেন তার অনুসারী সাহাবাদের দক্ষতা আর যোগ্যতা কোথায় তিনি সেসবের পূর্ণ সৎ ব্যবহার করেছেন রাজনীতির মাঠে তিনি কাউকে ক্ষমা করেছেন কাউকে তাড়া করেছেন তিনি যখন যুদ্ধের ময়দানে তখন তিনি সাহসিকতার সাথে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই একই মানুষকে দেখা গেছে নিজের স্ত্রীদের সাথে হাসি ঠাট্টা করেছেন তাদের ঘরে কাজে সাহায্য করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি হলেন স্ট্যান্ডার্ড আর এই কারণেই তিনি হলেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম তার মধ্যে ঘটেছে সকল সদ্গুণের সমন্বয় তাই তার মধ্যে আমরা দেখতে পাই ঈসা আলাহিসাল্লামের যুহদ ইউসুফ আল্লাহামের সৌন্দর্য আদম আলাাল্লামের শক্তি মুসা আল্লাহিস্লামের ধৈর্য নুহ আলাহিসাল্লামের দৃঢ়তা আর যা কিছু উত্তম তার সবকিছু আমরা পুরো সিরাজ জুড়ে চেষ্টা করব প্রতিটি ঘটনা থেকে শিক্ষণীয় দিকগুলো নিয়ে আলোচনা করতে যেন আমরা আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লামকে চিনতে পারি বুঝতে পারি এবং জানতে পারি আল্লাহ রসুল সাল্লা আলিহাস্লামকে নিয়ে কথা বলা কখনোই শেষ হবার নয় তাকে আমরা যত বেশি জানব তত বেশি ভালোবাসব আর যত বেশি ভালোবাসব তা সম্পর্কে আমাদের তত বেশি জানতে ইচ্ছে করবে আল্লাহ রসুল সাল আল্লাম খুব অনারম্বর যাপন করতেন একদিন উমার রাজ আনহু আল্লাহ রসুল সালু আলাইস্লামের ছোট্ট ঘরে গিয়ে দেখলেন তিনি জীর্ণ একটি চাটাইয়ের উপর শুয়ে আছেন ঘরে আসবাব ছিল কেবল সেই খেজুরের ডালের চাটাই এবং এক পাত্র পানি সেই চাটাইয়ের শোয়ার কারণে রসুল্লাহ শরীরে দাগ বসে গেছে এই দৃশ্য দেখে ঝড়ঝর করে কেঁদে ফেললেন রসুলাম জিজ্ঞেস করলেন কাঁচ কেন ওমার ওমার বললেন হে আল্লাহ রসুল রোমান আর পারস্যের রাজাদের স্বর্ণ সিংহাসন রেশমের বিছানা কত ফল ফলাদি ধারা আর আপনি আল্লাহ রসুল হয়ে এই অবস্থায় আছেন এটা কিভাবে আমরা মেনে নিতে পারি আল্লাহ রসুল সাল্লাম বললেন ওমার তুমি কি চাও না আমাদের জন্য আখিরাত হোক আর তাদের জন্য দুনিয়া এটা ছিল সপ্তম বা অষ্টম হিজড়ির ঘটনা যখন তিনি বেশ শক্তিশালী একজন শাসক একবার তার কোনো এক স্ত্রী নিজের বিছানাটি ভাজ করে নবীজির চামড়ার বিছানার সাথে জুড়ে দিলেন যেন তার বিছানাটি আরামদায়ক হয় সেদিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম অন্যান্য দিনের তুলনায় বেশি ঘুমালেন এই কারণে তিনি তাহার পড়তে পারলেন না ঘুম থেকে উঠে ব্যাপারটি বুঝতে পেরে তিনি বললেন আমার বিছানাটি আগের মতো করে দাও যে আরাম তাকে তাহার থেকে বিরত রেখেছে সেই আরাম তিনি চাননি আল্লাহর সবচেয়ে প্রিয় রসুল হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে তিনি শতবার তবা করতেন মাঝরাতে যখন তাহার্জুদের সালাতে দাঁড়াতেন তার পা ফুলে যেত তার স্ত্রী তাকে বলতেন কেন আপনি এত কষ্ট করছেন আল্লাহ তো আপনার আগে পরের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন আর তখন তিনি বলেছিলেন আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব না আল্লাহ রসুলের ঘরের চুলায় আগুন জ্বলত না মাসের পর মাস আয়সা রাজি আল্লাহ আনহা বলেন কোন দিন আল্লাহ রসুল সাল্লাম পেট ভরে রুটি খাননি শুধু খেজুর আর পানি খেয়ে তারা কাটিয়ে দিয়েছেন দিনের পর দিন একদিন অমর রাজিয়ালাহ আনহু রাস্তায় হাঁটছিলেন সময়টা ছিল মধ্য দুপুর আরবে এই সময়টা সাধারণত ঘর থেকে কেউ বের হয় না ওমার দেখলেন রসুলুল্লাহ সাল্লাহ আলু স্লামও ঘরের বাইরে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি ঘরের বাইরে কেন রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম জানতেন ওমারের বাইরে থাকার কারণ তার ঘরে খাবার মতো কিছু নেই তাই তিনি বললেন যে কারণে তুমি ঘরের বাইরে সেই একই কারণে আমিও ঘরের বাইরে কিছুক্ষণ পর তাদের সাথে যোগ দিলেন আবু অকরিয়ান এমন সময় এক সাহাবি তাদের দেখলেন তাদের সবাইকে বাসায় দাওয়াত করে নিয়ে গেলেন তার একটি বকরি ছিল সেটা জবাই করে মাংস এবং রুটি রান্না করে তাদের তিনজনকে আপ্যায়ন করলেন খাওয়া শেষে রসুল্লা সাল্লাইসাল্লাম অপর দুই সঙ্গীকে স্মরণ করিয়ে দিলেন যে তারা পরিবারকে ক্ষুধার্ত অবস্থায় রেখে এসেছে কিন্তু আল্লাহ তাদের অভুক্ত রাখেননি নাইন অর্থাৎ এই নিয়াম সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করা হবে আল্লাহ রসুল সাল আলামের সাদা সিদি জীবন মানুষকে বাধ্য করেছে অন্যভাবে আদি ইবেন হাতিম যখন আল্লাহ রসুল সাল আলয়াল্লামের সাথে দেখা করতে এলেন তখন তার ইসলাম গ্রহণের নিয়ত ছিল না তিনি দেখলেন আল্লাহ রসুল মদিনার শাসক অথচ একজন বৃদ্ধ মানুষ দীর্ঘক্ষণ তার অভাব অভিযোগের কথা বলছেন এবং আল্লাহ রসুল সাল্লা ধৈর্য ধরে তার শুনছেন যখন আদি আল্লা রসুল সাল্লা সাল্লামের ঘরে হতে দেখলেন সেই মাটির ঘরে একটা বালিশ ছাড়া তেমন কিছুই নেই আদি মনে মনে ভাবলেন না এটা কোনো নেতা হতেই পারে না এই লোক নিশ্চয়ই আল্লাহর রসুল তিনি গল্পকাব্যের কোন হিরোইন চরিত্র ছিলেন না তিনি কষ্ট করেছেন কষ্ট পেয়েছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে স্ত্রীর মৃত্যুতে কেটেছেন জীবনের একটি পর্যায়ে গুটি কয়েক মানুষ ছাড়া সবাই তাকে প্রত্যাখ্যান করেছে তাকে ঘর ছাড়া হতে হয়েছে বিজয় তিনি লাভ করেছেন আল্লাহর ইচ্ছায় তবে সেটা আরাম আয়েস আর বিলাসিতায় ভর করে নয় আল্লাহ রসুল সাল্লু আলাই ছিলেন বিনয়ী মাটির মানুষ বদর বদরযুদ্ধের ঘটনা সেবা বা সেনাবাহিনীর আরোহনের জন্য পর্যাপ্ত উঠছিল না প্রতি তিনজনের জন্য একটি করে উঠ বরাদ্দ ছিল তিনজন পালা করে উঠের পিঠে চড়বে অন্য সবার মতো নবীজিও আরও দুজনের সাথে একটি উঠ ভাগাভাগি করলেন সেই দুজন ছিলেন আলী এবং আবুলুবাবা রাজি আল্লাহ আনমন আমরা নিজেরা একটু ভেবে দেখি যদি আমরা সেদিন আলী এবং লুবাবার জায়গায় থাকতাম আমরা কি করতাম আমরা নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাম আলাইসাল্লামের সাথে উঠ ভাগাভাগি করতাম না আমরা চাইতাম পুরো সময় জুড়ে যেন রসুল্ল সাল্লাহ আলাইস্লাম উটে আরোহণ করে তারাও ঠিক তাই বলেছিলেন আমরা তো যুবক আমাদের বয়স কম আমরা হেঁটেই যেতে পারব রসুল্ল এই উটে আপনি চরুন একজন নেতা হিসেবে যুদ্ধের সেনাপতি হিসেবে আল্লাহ রসুলসাল্লাইসাল্লাম বলতেই পারতেন আচ্ছা ঠিক আছে আমি উটের পিঠে উঠলাম কারো কিছু বলা থাকতো না সেনাপতি হিসেবে অতিরিক্ত নিরাপত্তা এবং সুবিধা পাওয়া অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু আল্লাহ রসুল সাল্লা কোনো মানুষের অনুগ্রহ চাননি তিনি আল্লাহর অনুগ্রহ চেয়েছিলেন তিনি মৃদু হেসে বললেন শোনুন না আমি তোমাদের কারো চাইতে বেশি দুর্বল না আমি তোমাদের কারো চাইতে সবের প্রত্যাশা কম করি তাই আসো ভাগাভাগি করেই বাহনে আরোহণ করি সুভান আল্লাহ এই একটি ঘটনায় বলে দেয় তিনি আর আট দশজন নেতার মত নন তিনি হলেন আল্লাহ রসুল সাহাবি আনাসি বিন মালিক আদিয়াল আনহুর নাম আমরা সবাই জানি তিনি দশ বছর আল্লাহ রসুলের সেবক হিসেবে কাজ করেছেন আনাস বলেন এই দীর্ঘ দশ বছরে আমি একবারের জন্যও উনার মুখ থেকে উফ শব্দটা শুনিনি এটা ছিল ঘরের একজন মানুষের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের আখ রাখ রাগ করা দূরে থাক তিনি কোনোদিন আনাসের সাথে বিরক্তিও প্রকাশ করেননি আমরা অনেকেই ঘরের বাহিরে খুব সৌজন্যতাবোধ দেখালেও পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করতে ব্যর্থ হই কিন্তু আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম মেকি ভদ্রতা দেখাতেন না তিনি ভেতরে যেমন ছিলেন বাহিরেও ছিলেন তেমন তার আখলা মানুষকে মুগ্ধ করত মানুষ তাকে অস্বীকার করেছে তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে কিন্তু কখনো তার ব্যক্তিত্ব আর আচরণ নিয়ে প্রশ্ন তুলতে পারেনি যুদ্ধের ময়দানে তিনি ছিলেন নির্ভীক আলী বেন আবুতালী ব্রাদহ বলছেন যখন যুদ্ধ ভয়াবহ রূপ নিত আমরা তখন রসুলুল্লাহর আশেপাশে আশ্রয় নিতাম মদিনার এক রাতের কথা লোকেরা হঠাৎ অনেক শোরগোল শুনতে পেল সবাই ঘর থেকে বের হয়ে এলো ভয়ে ভয়ে ধীর পদে বের হয়ে গেল কি ঘটেছে দেখার জন্য তারা দেখল রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম সবার আগে ঘর থেকে বের হয়ে শোরগোলের দিকে চলে গিয়েছেন পথে তিনি আবুতালহার ঘর থেকে একটা ঘোড়া নিয়ে সেটাই চড়ে বসেছেন জিন ছাড়া ঘোড়ায় বসা অত সহজ কথা না এটাকে পৌরসত্বের প্রতীক হিসেবে দেখা হয় চাই হোক সবাই যখন ঘর থেকে সবে বের হচ্ছে ততক্ষণে তিনি সোরগলের জায়গা থেকে ফিরে এসে সবাইকে আশ্বস্ত করে বলছেন আমি দেখে এসেছি তোমাদের ভয়ের কোনো কারণ নেই আমাদের অনেকের কাছে মনে হয় আল্লাহ রসুল্লাহাম একজন রাসভারী মানুষ ছিলেন সব সময় গাম্ভীর্য ঝুলে থাকত আর তিনি বুঝি কঠিন কঠিন নীতিবাক্য শোনাতেন না তিনি এমন ছিলেন না সাহাবিদের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম খুবই হাসি খুশি ছিলেন তাদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সাহাবিরা অবনীলায় তাদের মনের কথা তার সাথে শেয়ার করতে পারতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সঙ্গ পেতে তারা উৎসুক হয়ে থাকতেন স্ত্রীদের সাথেও তার সম্পর্ক ছিল খুবই চমৎকার তিনি তাদের সাথে রসিকতা করতেন যদিও তিনি ছিলেন আল্লাহর একজন নবী কিন্তু তিনি ছিলেন একজন মানুষ আর তাই এমনও হয়েছে স্ত্রীদের সাথে রাগ করে তিনি ঘর থেকে বের হয়ে গেছেন এমনও হয়েছে তাদের সাথে এক মাস তিনি কথা বলেননি। তিনি মানবিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে কোন কাল্পনিক অতিমানব ছিলেন না তিনি রসিকতা করেছেন তার সাহাবিদের সাথে স্ত্রীদের সাথে মা আয়ষার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন রসুল্লা সাল্লা আলাইস্লাম জীবনের শেষ দিকের ঘটনা সে সময়টায় মা আয়সার আনহা তার পাশে থাকতেন একদিন আয়সারাদ আনহা নিজেও কিছুটা অসুস্থবোধ করছিলেন তার খুব মাথা ব্যথা করছিল তিনি বলছিলেন ওহ আমার মাথা আমার মাথা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম হয়তো বুঝতে পারছিলেন যে তার নিজেরই মৃত্যুর সময় ঘনি এসেছে তবু স্ত্রী আয়সারাদ্লাহ আনহাকে শান্ত করার জন্য মজা করে বললেন আরে তুমি কেন কাঁদছ তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার গোসু দাফন আর জানাজা তো আমার হাতেই হবে আইসা আনহা তার স্বভাবসুলভ অভিমানী ভঙ্গিতে বললেন হ্যাঁ আপনি তো সেটাই চান আমি মরে গেলে তো আপনি অন্য স্ত্রীদের কাছে চলে যেতে পারবেন যদিও এটা রসিকতা ছিল কিন্তু এই রসিকতার মাঝেও আলিমরা শিখের শিক্ষা নিয়েছেন তারা এই কথোপকথনকে দলিল হিসেবে ব্যবহার করে প্রমাণ করেছেন স্ত্রী মারা গেলে স্বামী তার গোসল দিতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার সঙ্গীদের খুব ভালোবাসতেন আর ভালোবাসতেন তারাও আল্লাহ রসুলকে বদরের যুদ্ধে ঠিক আগমুহরত রসুল্লাহ সাল্লাহ তীক্ষ্ণ চোখে সৈনিকদের সারির দিকে লক্ষ্য রাখছেন তার হাতে একটি তি তিনি যুদ্ধে সেনাদের শাড়ি এমনভাবে সোজা করতেন যেন তিনি সালাতের কাতার সোজা করছেন শাড়িতে দাঁড়ানো এক সৈন্যের নাম ছিল সাওয়াত বিন গাজিয়া তিনি তার শাড়ি থেকে একটু সামনে এগিয়েছিলেন রসুল্ল সাল্লাই তার পেটে আস্তে করে তীর দিয়ে খোঁচা দিয়ে তাকে শাড়ির ভেতরে ঠেলে দিলেন সাওয়াত বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে আঘাত করেছেন আমি এর বদলা নিতে চাই এটা ছিল যুদ্ধের কিছুক্ষণ আগের ঘটনা এক যোদ্ধা রসুলুল্লাহকে বলছে সে বদলা নিতে চায় রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম ছিলেন তার সেনা বাহিনীর কমান্ডার তিনি সোজা তার পেট উন্মুক্ত করে দিয়ে বললেন বদলা নেবে নাও রসুল্ল সাল্লাই সাল্লাম রাগ করলেন না সাওয়াতকে জেলে বন্দি করতেও বললেন না তিনি দেখালেন কীভাবে ইনসাফ করতে হয় হ্যাঁ সাওয়াত বদলা নিয়েছিলেন ঠিকই কি ছিল তার বদলা তিনি রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে জড়িয়ে ধরে তার পেটে চুমু খেলেন এই ছিল তার বদলা রসুল্লাহ জানতে চাইলেন তুমি কেন এমন করলেন সাওয়াত জবাব দিলেন হে আল্লাহ রসুল আপনি দেখতেই পাচ্ছেন কি হতে চলেছে আমার জীবনের শেষ স্পর্শ আমি আপনার সাথে চেয়েছি আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা আলাই সাহাবাদের আবদার রাখতেন কখনো তাদের কোনো অনুরোধ ফিরিয়ে দিতেন না তিনি এতটাই খোলা মনের মানুষ ছিলেন যে মদিনার একটা ছোট বাচ্চা মেয়ে গিয়ে তার কাছে এটা ওটা আবদার করতে পারত একদিনকার ঘটনা রসুল্ল সাল্লাম শরীরে যে জামাটা পড়েছিলেন সেটা ছিল ছেড়া। সেটা দেখে এক সাহাবি তাকে খুব সুন্দর একটা জামা গিফট দিলেন আর রসুল্লা সাল্লা আলাই সেটা বাসায় গিয়ে পরে আসলেন এরপর আরেক সাহাবি রসুল্লাহ সাথে জামাটি খুলে তাকে দিয়ে দিলেন অন্যান্য সাহাবিরা বিষয়টা মোটেও পছন্দ করলেন না তারা বললেন তুমি কেন জামাটা চাইতে গেলে তুমি তো জানো আল্লাহ রসুল কখনো না বলেন না সেই সাহাবি বললেন আমি তো এটাই চেয়েছি যে রসুল্লাহ সাল্লি সাল্লামের গায়ের জামা যেন আমার কাফন হয় এটা ছিল সাহাবিদের প্রতি আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামের ভালোবাসা আর আল্লাহ রসুল সাল্লাহ সালামের প্রতি সাহাবিদের সমুদ্র পরিমাণ ভালোবাসার যৎ সামান্য নমুনা কিন্তু আমরা যারা তার পরে এসেছি আমাদের ব্যাপারে তিনি কি বলেছেন একবার তিনি সাহাবিদের কাছে জানতে চাইলেন কার ইমান তোমাদের অবাক করে তারা বললেন ফেরেস নবীজি বললেন ফেরেশ কিন্তু তারা তো তাদের রবের সাথেই রয়েছে তাদের ইমান না আনার কি কারণ থাকতে পারে তারা বললেন তাহলে নবীদের নবীজি বললেন নবীদের কাছে তো ওয়াহি পাঠানো হয় তারা কেন ইমান আনবেন তারা বললেন তাহলে নবীদের সাহাবিদের নবীজি বলেন সাহাবিরা তো নবীদের সাথেই থাকে তারা কিভাবে ইমান না এনে থাকতে পারে অবাক করার মতো ইমান তো হবে তাদের যারা তোমাদের পরে আসবে তারা এই ওয়াহিকে শুধু দুই মলাটের মাঝে একটি বই হিসাবে পাবে তবুও তারা এই কোরআনের উপর ইমান আনবে এর আনুগত্য ও অনুসরণ করবে মূলত সৃষ্টিজগতের মধ্যে তাদের ইমানই একমাত্র অবাক করার মতো আমরা যারা আল্লা রসুল সাল্লু আলাইসাল্লামকে না দেখেও তার উপর ইমান এনেছি তাদেরকে আল্লাহ রসুল দেখেছেন ভাই বলে আমি যদি আমার দেখতে পেতাম তখন বললেন আমরা কি আপনার ভাই নইয়া রসুল্লাহ রসুল সাল্লা আলিয়া তখন বললেন তোমরা হলে আমার সাহাবি ভাই হল তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার ওপর ইমান এনেছে তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল তোমাদের দুঃখ কষ্ট তাকে পীড়া দেয় তিনি তোমাদের কল্যাণকামী মুমিনদের প্রতি তার উম্মতের জন্য একটি দোয়া করার সুযোগ দিয়েছেন যা তিনি কবুল করবেন আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম ছাড়া প্রত্যেক নবী দুনিয়াতে থাকাতেই সেই দোয়া আল্লাহর কাছে পেশ করেছেন একমাত্র ব্যতিক্রম হলেন আল্লাহর রসুল সাল্লাহ আলহ আসাল্লাম তিনি সেই দোয়াকে জমা করে রেখেছেন কেয়ামত দিবসের জন্য তার ইচ্ছা কেয়ামতের দিন তিনি মুসলিম ওম্মার শফা আট আল্লাহর কাছে সেই বিশেষ দোয়াটি করবেন এর থেকে বড় রহমত আর কি হতে পারে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম কেয়ামত দিবসের সেই ভয়াবহ দিনে আমাদের হয়ে আল্লাহর কাছে দাবি রাখবেন আমাদের ক্ষমা করে দিতে তিনি সেই নবী যিনি কাতে কাঁদতে বলেছিলেন ইয়া আল্লাহ উম্মি উমাতি ও আল্লাহ আমার আমার তখন আল্লাহালকে পাঠিয়ে জানতে চাইলেন তার রসুল কেন কাচ্ছেন যদি আল্লাহ আল্লাহাল জানতেন আল্লাহ রসুল সাল্লাহাম কেন কাচ্ছেন তবুও তিনি বললেন জিব্রিল মুহাম্মাদের কাছে যাও জিজ্ঞেস করো আপনি কেন কাচ্ছেন। জিব্রিল এসে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল সাল্লাই বললেন তিনি কাঁদছেন তার উম্মার জন্য তখন আল্লাহ তালা জিব্রিলকে বললেন জিব্রিল মুহাম্মাদের কাছে যাও এবং তাকে বলো নিশ্চয়ই আমরা তোমার উম্মার ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করব এবং তোমাকে অখুশি করবো না আজ থেকে চোদ্দশো বছর আগে যিনি আমাদের কথা ভেবেছিলেন যিনি আমাদের কথা ভেবে কেঁদেছিলেন বারবার আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেছেন যিনি আমাদের জন্য সাপায়াত করবেন সবচেয়ে ভয়াবহতম দিনে সেই মানুষটির কথা কি আমরা না জেনে থাকতে পারি সেই মানুষটিকে আমরা না ভালোবেসে কি থাকতে পারি আমরা কি জানি শুধু আল্লাহ রসুল সাল্লাই এর প্রতি নিখাত ভালোবাসা আমাদের আখিরাতের অনন্ত জীবনকে সহজ করে দেবে একবার এক বেদুই আল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন কেয়ামত কখন হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো সে উত্তর দিল আমি খুব বেশি সালাদ সাম আর জাকাত প্রস্তুত করিনি কিন্তু আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো এই হাদিসটি ছিল সাহাবিদের খুব প্রিয় একটি হাদিস নিশ্চয়ই এই হাদিস আমাদের মনের স্বস্তির জোয়ার বইয়ে দেয় আমাদের ইমান কম হতে পারে আমলে ঘাটতি থাকতে পারে কিন্তু যদি আমরা আল্লাহর আল্লাহ রসুল সাল্লা আলিয়াকে ভালোবাসি তাহলে নিশ্চয়ই তার সাথে জান্নাতে থাকতে পারব ইনশা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহকে জানা মানা ও ভালোবাসার জন্য আমাদের এই সিরাহ সিরিজ আল্লাহ আমাদের এই উদ্যোগে বরকত দান করুন তৌফিক দিন যেন আমরা এই সিরাহ থেকে উপকৃত হতে পারি এবং আমাদের সবাইকে আল্লাহ কবুল করে নিন আমি রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবু ডবল কম স্ল্যাশ রেইনিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্ল ডব্ল ডট ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রপস মিডিয়া অর্গ টু জিরো